আপনি যে উপাসনা করেন তাকে সুরাই ক্লাস দিয়ে যাচাই করতে পারেন ধর্মতত্ত্বের গোষ্ঠী পাথর বাংলা মানবতার সমাধান What's up?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 وعلى آله وصحبه وبارك وسلم تسليما كثيرا كثيرا أما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اف تعبدون من دون الله ما لا ينفعكم شيئا ولا يضركم اوف لكم ولما تعبدون من دون الله افلا تعقلون قدار شخصره هناك قربو থেকে কালিমার দাবি নিয়ে আলোচনা করছি আজকে আজকেও আলহামদুলিল্লাহ এমন একটি গুরুত্বপূর্ণ বিষয় আজকেও কথা বলবো ইনশাআল্লাহ আশা করি শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকবেন ইনশাআল্লাহ প্রিয় দর্শক আমরা কালিমা সবাই পড়ি কালিমা পরেই তো ইমান এনেছি নিজেদেরকে মুমিন নাম দিয়েছি কিন্তু এই কালিমার কিছু দাবি আমাদের আছে সেই দাবি সম্পর্কে আমাদের আলোচনা আজকে কালিমার যে দাবি নিয়ে কথা বলবো। সেটা হচ্ছে কালিমার দাবি একটা এবাদত কেবল আল্লাহ। আবাদতের ক্ষেত্রে আল্লাহর সাথে কাউকে আমি শরিক করব না এটা ক্যালিমার দাবি একমাত্র আল্লাহর এবাদত করবো তাও সেইদের এই কথার ভিত্তিটা কি একমাত্র আল্লাহর আবাদত আমি কেন করব এটা আমাকে বুঝতে হবে এবাদত কিসের জন্য করা হয় কার করা হয় অ্যাবাদত তারই করা হয় যিনি আমার উপকারের মালিক যিনি সমস্ত ক্ষতির মালিক যিনি ক্ষতি করতে পারেন ইচ্ছে করলেই যিনি উপকার করতে পারেন ইচ্ছে করলেই অ্যবাদত তারই করা হয় তিনি হন মাহবুদ দুনিয়ার যত জিনিস আছে সমস্ত জিনিসকে রব্বুলা আলামিন আমাদের লাভের জন্য আমাদের জন্যে সৃষ্টি করেছেন আল্লাহ তালা ই করেছেন জগতে যাই কিছু দেখছ সব কিছু আমি তোমাদের জন্য সব কিছুকে সব কিছুকে তোমাদের জন্য সৃষ্টি করেছে। সব কিছু মানুষের খিদমতের মধ্যে লেগে আছে গোটা পৃথিবীকে আল্লাহ তালা আমাদের খিদমতের জন্য সৃষ্টি করেছেন পৃথিবীর কোনো কিছু থেকে আমরা আদের থেকে আমরা একা চলতে পারবো না সূর্যকে রব্বুল আলামিন সৃষ্টি করেছেন সূর্যর আলো ছাড়া আমি চলতে পারবো না চাঁদকে সৃষ্টি করেছেন তারাকে সৃষ্টি করেছেন আকাশমণ্ডলী জমিনকে সৃষ্টি করেছেন চতুষ্পদ জন্তু সৃষ্টি করেছেন এই সব কিছুকে রব্বুল আলমিন সৃষ্টি করেছেন আমার খিদমতের জন্য মানুষের উপকারের জন্যে অনেক কিছুকে আমরা দেখি এটা আমাদের উপকারে আসে না কিন্তু আসলে এটা আমাদের বুঝে আসে না এটা আমাদের কোন উপকারে আসে সে বুঝার ক্ষমতা আমাদের নাই। এমন অনেক বস্তু আছে যেগুলো দেখতে আমাদের মনে হয় আমাদের জন্য ক্ষতির কারণ এটা আসলে তা নয় রব্বুল আলমিন কোনো কিছুকে বেকার সৃষ্টি করেন নাই যেমন আমরা দোয়ার মধ্যে বলে থাকি ও আল্লাহ আপনি জগতের কোনো কিছুকেই বেহুদা সৃষ্টি করেন নাই অনর্থক সৃষ্টি করেন নাই সব কিছুর পেছনে আপনার কোনো না কোনো হ্যাকমত জড়িত এটা আপনি ভালো জানেন এটা আমরা বিশ্বাস করি মুসলমান হিসেবে জগতের সব কিছুকে রব্বুল আলমিন আমাদের জন্য সৃষ্টি করেছেন প্রশ্ন আসবে আমাদেরকে কেন সৃষ্টি করেছেন আমাদেরকে জগতের কোনো কিছুর জন্য সৃষ্টি করেন নাই সমস্ত মানুষ যদি বেঁচে থাকে সূর্যের কিছু যায় আসে না তেমনিভাবে সমস্ত মানুষ যদি মরে যায় সূর্যের কিছু যাবে আসবে না তার লাভ হবে না তার লস হবে এমনিভাবে চাঁদেরও কিছু যাবে আসবে না জমিনের কিছু যায় আসে না আসমানের কিছু যায় আসে না সমস্ত মানুষ শেষ হয়ে গেলে দুনিয়ার কোনো কিছু কোনো বস্তুর কোনো ক্ষতি হওয়ার মতো নয় এই এইরকম নাই কেন যে মানুষকে তাদের জন্য তো সৃষ্টি করা হয় নাই তাদের জন্য যদি সৃষ্টি করা হতো মানুষকে তাহলে মানুষ ধ্বংস হয়ে গেলে তাদের ক্ষতি হতো বরং উল্টোটু বিষয় জগতের সব কিছুকে রব্বুলা আলেমিন মানুষের জন্য সৃষ্টি করেছেন তো প্রশ্ন আসবে মানুষকে রব্বুলা আলেমিন তাহলে কিসের জন্য সৃষ্টি করেছেন এই প্রশ্নের জবাব তো খুব সহজ যে মানুষকে ররব্বুলি আলমিন সৃষ্টি করেছেন তার এবাদতের জন্যে ওমাখালক্তুল জিন্না ইনসালা আলী আবুদুন রব্বুলি আলমিন বলছেন এ কথাটা যে আমি মানুষকে এবং জিনকে মানব দানবকে আমি সৃষ্টি করেছি একমাত্র আমার এবাদতের জন্যে আমরা কেবলই তার এবাদত করবো এটা রব্বুল আলমিন চান অরব্বুল আলমিনের কাছে সব কিছু আছে অরব্বুল আলমিনের কাছে শুধু একটা বিষয়ই নাই সেটা হচ্ছে নত হওয়া নিজেকে সপে দেওয়া কারো সামনে ঝুঁকে যাওয়া সর্বোচ্চ সম্মান প্রদর্শন করা এটা নাই রব্বুল আলমিনের কাছে তাই রব্বুল আলামিন চেয়েছেন এই জিনিস এই বিষয় আমার দরকার কে করবে সেটা সেই দায়িত্ব কে নেবে রব্বুল আলমিনকে সেই জিনিস দেওয়ার জন্য। রব্বুল আলমিন এমন এক জাতি সৃষ্টি করলেন যাদেরকে সমস্ত মখলুকের মধ্যে শ্রেষ্ঠত্ব দান করলেন কারণ ওই শ্রেষ্ঠ মখলুক থেকে শ্রেষ্ঠ কাজটা রব্বুল আলমিন নিতে চান সেই শ্রেষ্ঠ কাজটা হচ্ছে পেয়ারে হাজরিন দর্শক শ্রোতা আল্লাহর ইবাদত আল্লাহর সামনে ঝুঁকে যাওয়া নাককে লুটিয়ে দেওয়া শেষার মাধ্যমে আমরা যেটা করে থাকি কারণ এই দুইটা জিনিস কপাল এবং নাক মানুষের ইজ্জতের জিনিস সম্মানের জিনিস তাই রব্বুল আলামিন চাচ্ছেন সেই নাক এবং কপাল কেবলই তার সামনে ঝুঁকে যাক এই জন্যই রব্বুলা আলমিন মানুষকে সৃষ্টি করেছেন অথচ আশ্চর্যের বিষয় অত্যন্ত হতাশার বিষয় এটা যে যেই রব্বুল আলমিন সমস্ত মানুষকে সৃষ্টি করলেন সমস্ত মখলুককে সৃষ্টি করলেন মানুষের সেবার জন্য আর মানুষকে সৃষ্টি করলেন তার এবাদতের জন্যে সেই মানুষ তার খাদেমদের পেছনে লেগে গেছে তার সেবকদের ভালোবাসা এসে জড়িয়ে গেছে ব্যাপারটি অত্যন্ত হাস্যকর অত্যন্ত হতাশার কথা একজন মানুষকে রব্বুল আলামিন সৃষ্টি করেছেন এই সমস্ত জগৎ ঘর রব্বুল আলামিন বানিয়েছেন মানুষ থাকার জন্যে এই গোটা পৃথিবী বানিয়েছেন রব্বুল আলামিন মানুষ থাকার জন্য সূর্যকে বানিয়েছেন বাবুরচি সে তার ফলকে পাকায় চাঁদকে বানিয়েছেন তার ফলের মধ্যে রস তৈরি করে দেয় নক্ষত্রকে বানিয়েছেন সেখান থেকে দিক নির্দেশনা পাওয়া যায় দিক নির্ণয় করা যায় বাতাসকে বানিয়েছেন রব্বুলা আলামিন তার ঘর দূর ঝাড়ু দেয় আকাশে ম্যাগ তৈরি করেছেন যে ম্যাগ তার জন্য পানি নিয়ে আসে বৃষ্টির মাধ্যমে অথচ সে মানুষ ওই স্ত্রী যেমন স্বামীকে ভুলে গিয়ে বাবুরচির প্রেমে পড়ে গিয়েছিল সেই মানুষ কিনা তার রবকে ভুলে গিয়ে তার খাদেম সূর্যের পূজা করা শুরু করেছে আশ্চর্যের কথা যে আগুনকে রব্বুল আলমিন তৈরি করেছেন আমার খিদমতের জন্যে সেই রবকে ভুলে গিয়ে মানুষ আগুনের পূজা করা শুরু করেছে যে বাতাসকে রবুল আলামিন সৃষ্টি করেছেন মানুষের খিদমতের জন্যে সে মানুষ তার রবকে ভুলে গিয়ে সেই বাতাসের পূজা করা শুরু করেছে সমস্ত মখলুকের মধ্যে এরকম বহু মখলুক আছে যাদেরকে মানুষ পূজা করে जर एबाद कर मानूष अथच रब्बुल आलमीन तरह के सृष्टि कर मानुषर खिदमतर मानूष तर सेवकचारी तर कोक जर के रब्बुल आलमीन निजुक्त कर सब मखलूकर प्रेमे पड़े गारब तरह महबूद अल्लाह सुबह तला के भूले ग ठीक जेमनी भावे ओई स्वामी जख देखें तर्रीता भूले गए তার স্ত্রী তাকে ভুলে গিয়ে অন্য কারো প্রেমে পড়ে গিয়েছে মজে গিয়েছে যেমনিভাবে ওই স্বামী ওই স্ত্রীকে রাখবে না ওই স্ত্রীকে দূরে সরিয়ে দিবে ঠিক এমনিভাবেই রব্বুল আলমিন যে সমস্ত মানুষ তাকে ভুলে গিয়ে তার মাহলুকের প্রেমে পড়ে যাবে তাকে ভুলে গিয়ে তার মখলুকের আবাদত করা শুরু করবে তাকে ভুলে গিয়ে তার মখলুকের পূজা করা শুরু করবে ওই সমস্ত বান্দাদেরকেও রব্বুলা আলামিন রাখবেন না তাদেরকে ধ্বংস করে দিবেন। জাহান নামে পাঠিয়ে দিবেন এমনিভাবে ওই স্বামী যেমন ওই বাড়ি আর রাখবেন না ওই খাদেম আর রাখবেন না ওই খাদেম আমি কেন রাখব। যেই বিবির সেবার জন্য আমি খাদেম রেখেছিলাম সেবক রেখেছিলাম সেই বিবি যখন ওই খাদেমের প্রেমে পড়ে যায় ওই খাদেমকেও তো মালিক রাখবে না স্বামী রাখবে না ঠিক রব্বুলা আলমিন এমনটাই করবেন যখন রব্বুলি আলমিন দেখবেন এই জমিনে তাকে ডাকার মতো কেউ নাই এই জমিনে তার আবাদত করার মতো কেউ নাই তার বান্দাদের খাদেম যাদেরকে তিনি বানিয়েছিলেন বান্দারা সেই খাদেমের প্রেমে গিয়েছে তাকে ভুলে গিয়েছে তখন আলামিন ওই ধ্বংস করে দিবেন এই জমিনকে ধ্বংস করে দিবেন এই আসমানকে ধ্বংস করে দিবেন এই সূর্য নক্ষত্র তারা এই সমস্ত জীবজন্তু সব কিছুকে রব্বুলা আলামিন ধ্বংস করে দিবেন কিছুই রাখবেন না কেনই রাখবেন তিনি যে উদ্দেশ্য গুলোকে তৈরি করেছেন তার উল্টাটা হয়েছে তিনি চেয়েছিলেন যেই সমস্ত মখলুক তার সেবা করুক তিনি চেয়েছিলেন এই সমস্ত মখলুক তার বান্দার সেবা করবে আর তার বান্দা তার এবাদত করবে তার সামনে নত নতশীর হবে তার সামনে নিজেকে লুটিয়ে দিবে নিজের সমস্ত ইচ্ছা নিজের সমস্ত বাসনা কামনা তার সামনে লুটিয়ে দিবে তিনি তাই চেয়েছিলেন কিন্তু বান্দা যখন তা করবে না রবা আলমিনে ধরতী রাখবেন না রব্লা আলমিনে পৃথিবী ধ্বংস করে দিবেন। কামত হয়ে যাবে ওই বান্দাকে ও রব্বুল আলমিন ধ্বংস করে দেবেন কিন্তু কেউ যদি রব্বুল আলমিনের ইচ্ছা পূরণ করেন অরব্বুল আলমিন যেভাবে চেয়েছেন তাই করেন অরবুল আলমিন সমস্ত মখলুককে তার অনুগত বানায়া দেবেন আমরা দেখেছি হজরত ইব্রাহিম আলিহ্লাসাল্লাম যখন আল্লাহর অনুগত হয়েছে হজরত ইব্রাহিম আলিহি সাল্লাহু আসাল্লামের জন্য রব্বুল আলমিন আগুনকে খাদেম বানিয়ে দিছেন যেই আগুন মানুষকে জ্বালিয়ে দেয় সেই আগুন হজরত ইব্রাহিম আলহ ইস্লা আগুন হয়ে গেছে প্যারে আমাদের সাথেই থাকুন একটু বিরতিতে যাব বিরতির পর আবারও একই বিষয় আমরা আলোচনা রাখবো ইনশা আল্লাহ তো আপনাদের সাথে সাক্ষাৎ হবে সেই প্রত্যাশা রেখে এখনকার মতো চলে যাচ্ছি আসসালামু আলাইকুম আরহাম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 निकट दिन इत कुरो कार्यक्रम क्यों करत कर আব্দুল রাজা জাহাঙ্গীর আলমের উপস্থাপনায়সলামের মূল ভিত্তি খবরকে ইসলাম আল্লাহ আর কি আছে জানার জন্য দেখুন সম্প্রচার সকাল সাড়ে ছটায় বাংলাদেশে আসসালাম be peace my like my sacrifice my life and my death are all for allah sustainer of the world dekho আবারও আপনাদের সামনে হাজির হলাম একই বিষয় নিয়ে যেটি আমরা বিরতির আগে আলোচনা করছিলাম আবাদত কেবলি আল্লাহর কেন এটা কিসের ভিত্তিতে আমরা কেবলি আল্লাহর আবাদত করব। আমাদের আলোচনা এসেছে বিষয়টি যে মানুষ আবাদত কেন করে অ্যাবাদত কার জন্য করে তারি করা হয় যার হাতে সমস্ত নফা সমস্ত উপকারিতার ক্ষমতা সমস্ত ক্ষতির ক্ষমতা যার মানুষ তার কাছেই লুটিয়ে পড়ে আপনি যখন জানবেন যে আমার সব কিছু কারো হাতে তখন তার কাছেই তো কি নথি স্বীকার করে যখন সে জানে আমার সব কিছুর জিম্মাদার এই ব্যক্তি তিনি ইচ্ছা করলে আমাকে চাকরি থেকে সরিয়ে দিতে পারেন তিনি ইচ্ছা করলে আমাকে প্রমোশন দিতে পারেন স্বাভাবিকভাবেই একজন মানুষ তখন তার কাছেই গিয়ে নথি স্বীকার করে এমনটি নয় সেজন্যে যার কাছে দায়িত্ব থাকে মানুষ তার কাছেই নত হয় আসলে এই দায়িত্বটা কার হাতে ক্ষতি করার ক্ষমতা কার উপকার করার ক্ষমতা কার এ বিষয় নিয়ে আমরা কথা বলছিলাম আমরা জেনেছি যে সমস্ত কিছুর দায়িত্ব এই সমস্ত কিছুর ক্ষমতা অরবুল আলমিন আল্লাহ সুবাহ তিনি ইচ্ছা করলে মানুষের ক্ষতি করতে পারেন তিনি ইচ্ছা করলে মানুষের উপকার করতে পারেন আল্লাহ করছেন আল্লাহ যদি চান কারো ক্ষতি করতে শক্তি নাই সেটা দূর করার মতো আবার যদি কারো ভালো চান রব আলমিনিস কদির রব্বুল আলমিনের জন্য সেটা কোনো বিষয় নয় রবুল আলামিন সব বিষয়ে ক্ষমতাবান কারো ভালো করতে চাইলে রব্বুল আলামিন সেটা করতে পারেন দুনিয়ার কারো শক্তি নাই সেটা বাধাগ্রস্ত করার বাধা দেওয়ার আমার হায়াতের মালিক যেই আল্লাহ আমার মৃত্যুর মালিক যেই আল্লাহ আমার ইজ্জতের মালিক যেই আল্লাহ আমার বেঈজ্জতির মালিক যেই আল্লাহ আমাকে অপমান করার ক্ষমতা যিনি রাখেন ক্ষমতা দেওয়ার ক্ষমতা যিনি রাখেন ক্ষমতা ছিনিয়ে নেওয়ার ক্ষমতা যিনি রাখেন আমি তো চূড়ান্ত নতি শিকার তার কাছেই করব আর চূড়ান্ত নতি শিকারের নামই হচ্ছে ইবাদত যার ইবাদত করা হয় তিনি হচ্ছেন মাহবুদ চূড়ান্ত নথি শিকার তার কাছেই করব যিনি সমস্ত রকম সর্বময় ক্ষমতার অধিকারী চূড়ান্ত শিকার সেই মাহবুদের কাছেই করব যিনি সমস্ত কিছুর মালিক জগতের সব কিছু তার অধীনস্থ তার সৃষ্টি তার ক্ষমতার আন্ডারে তার কাছেই তো চূড়ান্ত শিকার আমরা করব এটাই তো স্বাভাবিক আদালতে জাকারি আলহিসুল ইসলামের সন্তান ছিল না পুর আগের এক আলোচনায় আমরা বলেছি সেটা কারো কাছে যাননি হজরত সালাম আমার শরীরের হাড্ডিগুলোর মগজ শুকিয়ে গেছে আমার চুল দাঁড়ি পেকে গেছে কিন্তু আল্লাহ আপনার দোয়া আপনার কাছে যখন আমি কোন প্রার্থনা করি কোন কিছু চাই আমি তো বিমুখ হই না এই বিশ্বাস এই আশা নিয়ে তিনি আল্লাহর কাছে প্রার্থনা করেছেন কেন করেছেন এটা ই আমার আশঙ্কা আমার পর আমার আপনজন যারা তারা আমার এই নবুয়তের যে মিশন এই মিশন যথাযথভাবে আদায় করবে না পালন করবে না মানুষ আবার কুফরের দিকে ফিরে যাবে সির্কের দিকে ফিরে যাবে অন্যায়ের দিকে ফিরে যাবে সে একজন উপযুক্ত সন্তান আমার দরকার হে আল্লাহ যে আমার এই মিশন কে এগিয়ে নিবে আবার তাও বলে দিচ্ছেন ও কেনা যে আমার বিবিও তো বান্দা তারও তো সন্তান হয় না এমন স্ত্রী যার সন্তান হয় না আবার আমি এমন স্বামী যার বয়স চলে গেছে এই সব কিছুর পরেও আপনার কাছে চাচ্ছি এটা হচ্ছে মূল বিষয় এটা হচ্ছে মূল কথা নিজের সমস্ত অক্ষমতা প্রকাশ করেছেন হজরত জাকারি আলহি সালাম আল্লাহর দরবারে সমস্ত অক্ষমতা প্রকাশ করে তিনি আল্লাহর কাছে যে বিষয়টা পেশ করেছেন হি আল্লাহ সমস্ত কিছু যত মাধ্যম আছে সন্তান হওয়ার সমস্ত মাধ্যম আমার কাছ থেকে চলে গেছে কিছুই নাই তারপরেও আমার বিশ্বাস এটা আমি জানি আল্লাহ আপনি সন্তান দেওয়ার জন্য কোনো মাধ্যম লাগে না আপনি সন্তান দেওয়ার জন্য কোনো উপযুক্ত সময় লাগে না उपयुक्त व्यक्ति लागे ना अपनी सन्तान एम तो दी हदमा अलीसलासल्लम के सृष्टि करवाबा छतो हवा अलीसलाम के सृष्टि करवा छाड़ाई तो अपनी इच्छे कर लेकिन सन्तान दीते शे कथाटाई बोलार जन्रते जकर अलीसलास्सलमेर निजेबल प्रसंगगुलू दुरबल ईसूगुलू आल्ला सामने प्रकाश करताओ साड़ा दिए डाके प्यारे हाजरिन अरबुल आलमीनर का समस्त क्षमता कथा बलार्लम जेहेतु रब्बुल आलमीर का समस्त क्षमता अबादत तो एकम्रीकर हमारे हिंदू भाई बा मुस्रिक कथा बोली आल्लाबाद जुड़ी दीचन आल्लाबाद कर आर अनेक भाई के देखा जा गंगार तिरे दाड़े बचर के बचर दाड़िए एक पाए दाड़ी थके एक दृष्टि दाड़िए हाथ दाड़िए এজন্যে থাকে সে ভাবে যে আল্লাহ আমার রব ঠিক আছে ভগবান আমার স্রষ্টা ঠিক আছে কিন্তু রব্বুল আলেমিন আল্লাহ এই পানির মধ্যে এই নদীর মধ্যেও এমন কিছু ক্ষমতা রেখেছেন এটাও আমার জন্য কিছু করতে পারে সে আল্লাহর সাধনা করছে প্রার্থনা করছে অথচ সে শিরিক করছে কেন এটা সে একটা ভুলের মধ্যে আছে সমস্ত মুর্শিকরা সমস্ত মুরসিকরাই একটা ভুলের জায়গায় আছে সে ভুলের জায়গাটা হচ্ছে যে সমস্ত উপকারিতা এবং ক্ষতি করার ক্ষমতা আল্লাহর কাছে এটা ঠিক কিন্তু আল্লাহ এই দায়িত্বটা দুনিয়ার অনেক সৃষ্টির মধ্যেও দিয়ে দিছে সূর্যের মধ্যে তাপ দেওয়ার ক্ষমতা রব্য আলমিন দিয়েছেন সূর্য আমাদের উপকারে আসে সূর্য আমাদের ক্ষতিও করতে পারে তারা ভাবছেন যে সূর্যের মধ্যে যেহেতু উপকার করার ক্ষমতা আছে সূর্যের মধ্যে যেহেতু ক্ষতি করার ক্ষমতা আছে এই জন্যে সূর্যের পূজা করা শুরু করেছে আগুন উপকারে আসে আগুন ক্ষতিও করতে পারে এই জন্য আগুনের পূজা শুরু হয়ে গেছে পানি উপকারে আসে ক্ষতিও করতে পারে সেই জন্যে পানির পূজা করা শুরু হয়ে গেছে এই এইরকমভাবে পূজারির যে মাবুদের সংখ্যা অনেক অনেক বেশি বেড়ে গেছে কারণ এটা তো স্বাভাবিক কারণ মানুষ তো মখলুক এক শ্রেণী এক শ্রেণীর মাখলুক আর রবুল্য় আলমিন জগতের মধ্যে বহু শ্রেণীর মাখলুক সৃষ্টি করেছেন বহু মখলুকাত সৃষ্টি করেছেন যাদের সংখ্যা মানুষের চেয়ে অনেক অনেক বেশি ওই মুশ্রিকরা ওই জায়গাটাতে ভুল করে যে দুনিয়ার ওই মখলুককে উপকারের মালিক মনে করে দুনিয়ার মখলুককে তারা ক্ষতির মালিক মনে করে আল্লাহকে মূল মালিক মনে করে এবং এদেরকে সহযোগী মালিক মনে করে মূল আবাদত আল্লাহর করে সহযোগী মাবুদ হিসেবে তাদের ওই আবাদত করে এই ভুলটা তারা করে অথচ আমরা জানি সমস্ত কিছুর ছত্র অধিপতি রব্বুল আলমিন আল্লাহ সব তালা সব কিছুর মালিক তিনি এগুলোর মাধ্যমে করান এগুলো মালিক নয় ভুলটা এই জায়গায় ওই মুশ্রিকরা মনে করে তারা ডিপুটি মালিক সহযোগী মালিক এটা মনে করার কারণে তারা এগুলোর এবাদত করে কিন্তু এটা ভুল আল্লাহ তালা এগুলোকে মালিক বানান নাই ক্ষমতার অধিকারী বানান নাই পানির কোনো ক্ষমতা নাই পানির ক্ষমতা থাকলে হজরতে মূসা আলি সাল্লাকে ডুবিয়ে মারতে পারত আগুনের কোনো ক্ষমতা নাই আগুনের ক্ষমতা থাকলে হজরত ইব্রাহিম আলি সাল্লাহসাল্সাল্লামকে আগুন জ্বালিয়ে পড়ে ছাই করে দিতে পারত এই সমস্ত কোনো ক্ষমতা নাই কারো ক্ষমতা নাই চাঁদ নক্ষত্রের কোন ক্ষমতা নাইসালামের জন্য আল্লাহ সূর্যকে স্থির করে দিয়েছিলেন সূর্য চলতে পারে নাই সূর্যের চলার ক্ষমতা নাই চাঁদকে করিম সাল আলী আসসালামের ইশারা ইঙ্গিতে আল্লাহ তালা দু টুকরা করে দিয়েছিলেন কারণ চাঁদের কোনো ক্ষমতা নাই একসাথে থাকার আল্লাহর হুকুম যেভাবে চলার সেভাবেই চাঁদ চলে এই জায়গাটাতে মুশ্রিকরা ভুল করার কারণে তারা একমাত্র আল্লাহর আবাদত করে না এটাই কালিমার দাবি লা ইলাহা ইল্লাল্লাহ দাবি যে সমস্ত কিছুর ক্ষমতার মালিক আল্লাহকে বিশ্বাস করা তাইলেই আবাদত একমাত্র আল্লাহর জন্যই হয়ে যাবে ইনশা আল্লাহ তাই আসুন কালিমা আমরা পড়েছি কালিমার এই দাবির সাথেও একমত হয়ে যায় লা ইহা ইল্লাহ যেমন পড়েছি লা ইলাহা ইল্লাহর দাবিও আমার অন্তরের মধ্যে বসিয়ে দেই এই বিশ্বাস রাখি দুনিয়ার কোন কিছু করার ক্ষমতা নাই আমার বিলাদ জগতের সমস্ত জায়গায় তারা যে দম্বের সাথে চলে তাদের ওই সমস্ত চলাফেরা দেখে আপনি বিভ্রান্ত হেন না হে রসুল তারা আমি তাদেরকে দিয়েছি ঢিল দিয়েছি গুণা করার সুযোগ দিয়েছি চূড়ান্ত ভাবে তাদেরকে আকড়াও করার জন্যে বলে আলম এমনটি বলেছেন তাই আসুন ওই ক্যালিমার বিশ্বাসে বিশ্বাসী হয়ে আমার সমস্ত এবাদত আমি করি একমাত্র আল্লাহর জন্য। আমার সমস্ত এবাদত হোক একমাত্র আল্লাহর ওই মুশ্রিকদের মতো মাখলুককে আমি এটা মনে না করি মাখলুক কোনো কিছু করার ক্ষমতা রাখে সৃষ্টি কোনো কিছু করার ক্ষমতা রাখে আমার উপকারে আসতে পারে আমার ক্ষতি করতে পারে এই বিশ্বাস যদি আমি রাখি তাইলে একজন কালিমা বিশ্বাসীর সাথে একজন মুশ্রিকের পার্থক্যটা রইল কোথায় কার্যত হয়তো তারা আবাদত করে আমরা করি না কিন্তু বিশ্বাসের দিক থেকে কি কোনো পার্থক্য আছে পিয়ারে হাজিরিন কোনো পার্থক্য তো নাই তাই আসুন এই জায়গাটাতে আমরা তাদের থেকে একটু আলাদা হই আমরা বিশ্বাস করি কালিমা পড়েছি আমরা বিশ্বাস করি যে আমার সব কিছুর মালিক আমার রব আল্লাহ সুবাহান কাজেই আমার আবাদত হবে আল্লাহ সুবাহান তালার কাছে আল্লাহ তালা কালিমার এই দাবিকে আমাদের পুরা করার তৌফিক আনায়ত করেন কালিমার আরও দাবি নিয়ে আমরা আপনাদের সামনে আবারও সাক্ষাতে আসব আবারও দেখা করবো ইনশাল আল্লাহ সেই পর্যন্ত লকার আপনার সম্পদ কে সুরক্ষিত না রাখতে পারে বিনিয়োগ আপনার সম্পদ কে বৃদ্ধি করতে পারে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 बारे इमेल कर समाधान मर इसल नारी के मर्जदा देर अब এবং দয়াটি করে দিয়ে সৃষ্টি করে দিয়েছে জানু কেন উনি প্রত্যেক কাজে আল্লাহর ইচ্ছাকে মান দিয়ে চলে। आलिम प्रति बुधवार रत साढ़े नट पुन सम्प्रचार सकाल आठ टाय बांगशे पिस